আবদুল্লাহ মুজানি রোদিল্লাহ তালাহুর সূত্রে নাবি সাল্লাহ সাল্লাম হতে বর্ণিত তিনি বলেছেন তোমরা মাগরিবের ফরজের পূর্বে নফল সালাত আদায় করবে লোকেরা এ আমলকে সুনত হিসেবে গ্রহণ করতে পারে এ কারণে তৃতীয়বারে তিনি বললেন এ তার জন্য যে ইচ্ছা করে